আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আসসালামুম রহমতুল দর্শক মন্ডলী বিগত কয়েকটি সেশনে আমরা যে হাজিজটি শুনে এসেছি তা হচ্ছে সাত শ্রেণী লক্ষ্যে আল্লাহ তালা আর নিশ্চয় ছায়া করবেন যেদিন কোনো ছায়া থাকবে না আরসের ছায়া ছাড়া সেখানে আমরা প্রথম শ্রেণী লোক ন্যায়পরায়ণ শাসক এবং বিচারক দুই নম্বরে ওই যুবক যে ইসলামের আমলের ভিত্তিতে থেকে তার যৌবনকে অতিক্রম করেছে তিন নম্বর হচ্ছেন ওই ব্যক্তি যার অন্তটি মসজিদের সঙ্গে বাধা রয়েছে চার নম্বর হচ্ছে ওই লোকগুলো যারা একে অপরকে আল্লাহ ওয়াস্তে মহব্বত করে এই কয়েকটি পর্যায় আমাদের আলোচনা আমরা বিস্তারিত শুনেছি আজকে বাকি অংশগুলো আমার শোনার চেষ্টা করব পরেরটা হচ্ছে পাঁচ নম্বর রাজুল তলা বাথু ইমরাতুন অজামাল ইন আসাফুল্ল কোন একজন লোক একজন মহিলা তার পেছনে ছুটল এবং সেই মহিলা অপূর্ব সুন্দরী এবং সামাজিকভাবে তার অবস্থান অত্যন্ত সম্মানিত পর্যায়ে এমন উঁচু লেভেলের এমন আকর্ষণীয় সুন্দরী মহিলা যদি একজন পুরুষকে ঢোকায় ফেলতে চায় তাকে দিয়ে গুনা করাতে চায় ওই সময় যদি আল্লাহ তালা তাকে তৌফিক দান করেন তিনি যদি টিকে থাকেন এই ধোকা থেকে বেঁচে যান আর তাকে বলেন ইন্নি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা এই কাজ হবে না তিনি সেখান থেকে প্রস্থান করেন পালিয়ে যান অথবা যে যেকোনোভাবে নিজেকে মুক্ত করে নিয়ে আসেন তার সান অনেক বড় সান যেভাবে হাজরত ইউসুফ আলহি সালাতাম এখানতে মিশরের রানীর কাছ থেকে যেভাবে তিনি পালিয়ে এসেছেন যেবে তিনি মুক্তি পেয়েছেন এবং কি তিনি জেলের বন্দিত্ব গ্রহণ করেছেন জেলখানায় যাওয়াকে প্রেফার করেন আল্লাহ তালার কাছে দয়া করেন যে আল্লাহ জেলটাও আমার জন্য ভালো যে অপকর্ম দিকে তারা আমাকে ডাকছে এই অন্যায় কর্মগুণা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তালার কাছে অন্তর থেকে ফরিয়াদ করলে আল্লাহ তালার ফরিয়াদ তো শুনবেন যেভাবে আল্লাহ তালা ইসুব আলাহ সাল্লামকে সাজু করেছেন এরকম যে ব্যক্তি করবে তার চারিত্রিক মজবুতিকে ধরে রাখতে সক্ষম হবে আল্লাহ তালা কাছে তার সান অনেক বড় হয়ে গেল আরও সে নিচে তিনি জায়গা পেয়ে যাবেন এরপরে ছয় নম্বরে তা সদা হাত তাহু মা তুন ফেকুইয়ামিন যে এত গোপনে দান খরাত করে যেন রিয়া না আসে কেউ ট্যার না পায় অতি সন্তর্কণে মানুষকে না দেখিয়ে দান করে ফেলে কি এক্সট্রিম এক্সাম্পল এসেছে যে বাম হাত ট্যার পায় না হাতে কত দান করেছে একজনের হাতে ট্যার পাওয়া না পাওয়াটার অর্থটা কি অর্থ হলো এই এত সংগোপনে দেয় এটা এক্সট্রিম এক্সাম্পল চূড়ান্ত উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে এত গোপনীয় রাখে তার পাশে যে আছে সেও ট্যার পায় না আসলে রিয়া থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চাষা করা দরকার অনেক দানশীল আছেন দানবীর আছেন আমাদের সমাজে তারা অনেক সময় দান করেন নাম কাম কোরআনের জন্যে খ্যাতি অর্জন করার জন্যে সারা জীবন লোকেরা মনে রাখবে তার কথা আলোচনা করবে এগুলোর জন্য ওইটার কিন্তু এই সবাব হবে না যেটা একদম আল্লাহ তালাকে জানিয়ে দেওয়া হয় কাউকে না জানিয়ে দেওয়া হয় সেটার যে সবাব হবে আরও নিচে ছায়া পাওয়া ওইটা কিন্তু সবাই পাবে না তবে কর্মসূচি তো আসে তোমরা যদি দান খরাদ জানিয়ে দাও প্রকাশ্যে দাও সেটাও ঠিক আছে আর লুকিয়ে দিলে সেটা তো আরো ভালো তো সেটা হচ্ছে যে কোনো কোনো সময় জানিয়ে দিতে হয় বা জেনে যাবে তাতে করে জেনে গেলে আমার এত আফসোস করার কারণে সর্বনাশ জেনে গেলে আমি বোধ এখন কিছু পাবো না আপনার নিয়োগ ঠিক থাকলে যদি কেউ কোনো কারণে জেনে যায় তাতে অসুবিধা হবে না কিন্তু নিজে ইচ্ছা করে জানানো প্রকাশ করা পত্রিকায় দেওয়া তারপরে একটা বড় মাহফিল করে সমাবেশ করে আপনাকে সম্বর্ধনা দেবে যে উনি আমাদের প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা দিয়েছেন ওনার জন্য একটা আমরা কি করি ওনার উদ্দেশ্যে ওনার সম্মানে ওনাকে রিসেপশন দেয় অভ্যর্থনার আয়োজন করি এগুলো বেশি করে ফেলে অনেক সময় লোকেরা নিতে চায় এগুলো সেগুলোর মধ্যে এই ফজিলত নেই আল্লাহ রাস্তা দান মধ্যে যে কোনো কাজ রিয়া ছাড়া লুকিয়ে করার মধ্যে এত ফায়দা বিশেষ করে দান নফল যে কোনো এবাদত লুকিয়ে করা ফরজ এবার লুকিয়ে করতে পারবেন না মসজিদে জামাতে যেতে হবে ফরজ জাকাত ওপেনলি দিতে পারবেন কোন অসুবিধা নেই কিন্তু তাহার যদি লুকিয়ে করা যায় তার মধ্যে সব বেশি ফরজ নামাজের মধ্যেও যদি আপনি রিয়া না আসার জন্য একটু নিজেকে কন্ট্রোল করেন অনেক সালফেস আলহীন নামাজের মধ্যে কানতেন এমনভাবে কান্নাটাকে কন্ট্রোল করতেন আশেপাশের কেউ যেন টান্না পায় আমি কানে এইভাবে আল্লাহর এ বাদতগুলো দান খয়াতগুলো লুকিয়ে করার মধ্যে এত ফজিল বিশেষ করে দানের কথা এই হাদিসি এসেছে এমন সৎকা করে কি জানতে দেয় না গোপনে দেয় তাহলে সেটা ওই নিয়তের কারণেই আল্লাহ তালা তাকে আর নিচে ছায়া দান করবেন সর্বশেষ যেটা ছিল ওরা চলুন আল্লাহ খা লিয়ান ওই ব্যক্তিও আর শুনি সে ছায়া পাবে যে ব্যক্তি কোন সময় আল্লাহর কথা মনে পড়ল একান্ত ভাবে নিজের জগতে মজলিসে নয় গোপনে আমি যখন আমার ঘরে চার দেওয়ালে ভিতরে আছি অথবা আমি আমার গাড়িতে আছি অথবা আমি আমার একা একা হাঁটাহাঁটি করছি হেঁটে যাচ্ছি কারো কাছে প্রকাশ করছি না কিন্তু মনে আমার আল্লাহর ধ্যান খেয়াল ভেকের ফেকের চলছে আর ওই সময় আল্লাহর কথা মনে পড়লে চোখের পানি চলে আসলো এই চোখের পানির কারণে আল্লাহ তালার কাছে তার এত সান হয়ে গেল কেয়ামতের দিন আর নিচে তার জাগা হয়ে যাবে এখন প্রশ্ন আসে যে আল্লাহ তালার কথা মনে হয় কেমনে আর চোখের পানি কেমনে আসতে পারে অনেক কারণে হতে পারে আপনি বসে আছেন শুয়ে আছেন দাঁড়িয়ে আছেন হেঁটে যাচ্ছেন একলা বন্ধু বান্ধব সঙ্গে আপনি আপনার জগতে আছেন অথবা নামাজ পড়ছেন কোরআনতালাব করছেন আল্লাহ তালার এহসানগুলোর কথা মনে পড়লো যে আল্লাহ তুমি আমাকে কত কিত কিছু দিয়েছ সুন্দর স্বাস্থ্য দিয়েছ একটা পরিবার দিয়েছ ছেলে মেয়ে দিয়েছ সুন্দর ঘর বাড়ি দিয়েছ রিজিকের জন্য কারো কাছে হাত পাতা লাগে না মোটামুটি স্বাবলম্বী আছি কত লোক না খেয়ে আছে অথবা কত লোককে অসুবিধা দেখছেন আমি একদিন লন্ডনে আমার মসজিদের থেকে বাসায় ছিলাম। মসজিদে একটা আমাদের ফাংশন করার জন্য একটা হল আছে, সেটাকে জুমা দিনে নামাজ পড়া হয় অন্য সময় ঈদের দিনে নামাজ পড়া হয় তাহাজ তারাবি নামাজ হয় অন্য সময় লোকেরা বিয়ের সাদির ওরিমা এগুলো ফাংশন করে ফাংশন থেকে যাচ্ছে একটা ফ্যামিলি তাদের একটা ছেলে বয়স সম্ভবত পনেরো বিশের মধ্যে হবে এই বাচ্চাটা ডিজ্যাবল প সে নিজে হাঁটতে পারে না হুইল চেয়ারে বসানো আছে। হুইল চেয়ারে করে কয়েকজন তাকে গাড়ির পেছনে দিয়ে উঠানোর ব্যবস্থা আছে ওদিকে বুট জাগাটাকে ইয়ে করে হুইল চেয়ার দিয়ে তাকে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে দেখলাম যে তারা কয়েকজন উঠা আর তার হাত পায়ে সেদিন ছটফট করতেছে তার কষ্ট দেখলাম দেখি আমার কাছে মনে হলো সোফান আল্লাহ কত পরীক্ষায় আল্লাহ তাল্লা তাকে রেখেছে কত কষ্টে সে আছে আমাদেরকে আল্লাহ কত সুস্থ রেখেছে। আমরা তো কোনো সময় আল্লাহ তালার শোকটা আদায় করলাম না এই সুস্থতার শোকর আদায় করলাম না আল্লাহ তালা তাকে কত পেরেশন রেখেছেন আমি চিন্তা করি আমার এটা নাই সেটা নাই এ অসুবিধা সে অসুবিধা কত কমপ্লেন আমার কিন্তু আমাকে আল্লাহ কি দিয়েছেন আর এই লোকটাকে আল্লাহ তালা কত কষ্টে রেখেছেন এগুলো মনে করি মাঝে মধ্যে চোখের পানি দর করে ছেড়ে দেওয়া দরকার যে আল্লাহ আপনি আমাকে কত নিয়ামত রেখেছেন আমি কিভাবে চোখের আদায় করবো আমি তো চিন্তাও করিনি আমি তো খেয়ালও করি না আমি দিব্যি এনজয় করছি আপনার নিয়ামতগুলো কিন্তু আপনি যে দিলেন এত কিছু করলেন আপনাকে শকর জানানোর জন্য আমার মনে ভিতরে কোনো চেতনা হয় না এই কথা মনে করি আমরা চোখের পানি ফেলি এরকম যদি কেউ চোখের পানি এইভাবে ফেলে তাহলে আল্লাহতালা বলেন যে আপনি কাউকে নিয়ে ফেললেন না নিজে নিজের সাথে আপনার জগতে আপনি আসেন আল্লাহর সঙ্গে খালিয়াম ওই সময় যদি চোখের পানি আসে তাহলে আরো সে নিচে ছায়া পাওয়া যাবে আল্লাহর ভয়ে আমাদেরকে কান্দতে হয় আল্লাহ আল্লাহতালার ভয় কান্দার মধ্যে যে কত ফায়দা আছে চোখের পানি ফেলার মধ্যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা এই চোখের পানি পানিটার অনেক দাম এটা অনেক মূল্য বা নিয়ামত যাদেরকে আল্লাহ তালা এটা বেশি করে দেন তারা বড়ই সৌভাগ্যের অধিকারী এমনি আব্বা আসিয়ালুমা বর্ণনা করেন রসোল আল্লাহি সাল আলী ওসাল্লাম ইয়াকুল বর্ণিত হয়েছে দুটো চোখ দুইজন লোকের চোখ এরা কখনো আগুন তাদের চোখকে স্পর্শ করবে না টাচ করবে না ওই চোখ যে চোখ ভয়ে চোখের পানি ফেলেছে কান্না কাটি করেছে আর ওই চোখ যে চোখ ইসলামী রাষ্ট্রের মুসলমানদের হেফাজতের জন্য বর্ডারে সীমানায় পাহারা দিয়েছে দুশ্মনের আক্রমণ থেকে মুসলিম কমকে সতর্ক করতে এবং তাদের থেকে ডি করতে এই রাত রেগে মুসলমানদের পাহারা দেওয়ার কাজ করা ওই চোখ আর যে চোখ আল্লাহর ভয়ে চোখের পানি চোখে আগুন তাদেরকে টাচ করবে না অন্য হাজিস এসেছে লাই আলি জুন আগের কথাটাই আর একটু মজবুত করে এসেছে যে হাদিসিতে বর্ণিত হয়েছে আগেইন আমরা হাদিস্রী তর্জমা বিরতির পরে শুনবো ইনশাল্লাহ এখন আমাদের বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আমরা আপনাদের কাছে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা নিজে এক একই অবস্থায় থাকা অবস্থায় এর মর্যাদা হচ্ছে আর নিচে ছায়া পাওয়া যাবে আমাদের দিন এ বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম একটা হাদিস পড়েছিলাম বিরতির আগে তার তরজমা এখন আমরা করব করবো রসুল্লাহ সাল্লামে সাত করেছেন জাহান নামে প্রবেশ করবে না ওই লোক যে লোক আল্লাহ তালার ভয়ে কান্না কান্নাকাটি করেছে তার চোখে পানি এসেছে এমন কি যদি বাট থেকে দুধ বেরিয়ে আসে ওলান থেকে দুধের বাট থেকে যদি দুধ বেরিয়ে আসা সেই দুধটা বাটে দিয়ে যদি আবারও ঢুকে এটাও যদি সম্ভব হয় আল্লাহর ভয়ে কান্না কাটি করার চোখটা জাহান নামে যাওয়া তারপরেও সম্ভব নয় সব আল্লাহ এত শক্ত করে আমাদেরকে এই সুসংবাদ দেওয়া হয়েছে এরপরে ওলা ও দুঃখানু জাহান নাম আর আল্লাহ রাস্তায় কাজ করতে গিয়ে মুজাহিদরা আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে পথে প্রান্তরে তাদের পায়ে যে ধুলা বালু লাগিয়েছেন এই পায়ের এই ধুলা আল্লাহ রাস্তায় আর জাহান্নামের ধোঁয়া এ দুটো এক সঙ্গে হবে না কোনদিন এটাও তির্মিলিতে বর্ণিত হয়েছে আরেকটি হাদিস আবু উমা মারাদিয়াল্লাহ আনুবরণনা করেন আনীন আল্লাহ এত দামি আর দুটো আঘাত আঘাতের চিহ্ন আঘাতের দাগ দুটো আঘাতের দাগ আল্লাহর কাছে খুবই প্রিয় দুই ধরনের চোখের পানির ফোঁটা আর দুই ধরনের আঘাতের দাগ এই দুটোর তুলনায় আল্লাহর কাছে আর কোনো জিনিস এত পছন্দের নয় এত প্রিয় নয় আর ধরনের ফোটা কি একটা হচ্ছে কাতরাতিন মিন দুশিয়াতিল্লাহ ও কাতরাতে দামিন তুহরা কুফি সাবিল্লা ওই ফোটা যে ফোটা গুলো আল্লাহর ভয়ে চোখ থেকে দর দর করে নেমে এসেছে ওই পানির ফোটাগুলো আর যে রক্তের ফোটা আল্লাহর রাস্তায় মোজাহিদের শরীর থেকে মাটিতে পড়েছে বা শরীর থেকে বেয়ে বেয়ে পড়েছে এই দুই রক্তের ফোটা আর ওইদিকে চোখের পাড়ির ফোঁটা এই দুই ধরনের ফোটা তালার কাছে সবচেয়ে প্রিয় আর দাগ সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদ আঘাত করতে গিয়ে যদি তার শরীরে আঘাত লাগে কোনো জায়গায় একটুখানি আঘাত হয়েছে ক্ষত হয়ে গেছে এবং দীর্ঘদিন এই দাগ থেকে গেছে এই দাগটা আল্লাহর কাছে খুব প্রিয় দাগ আর নামাজ পড়তে গিয়ে কোন ফরজ আদায় করতে গিয়ে যদি কোন জায়গায় দাগ হয়ে যায় সেই দাগটাও আল্লাহ তালার কাছে পছন্দ নিয় যেমন আমার সাথে করতে গেলে কোন জায়গায় একটু দাগ পরে কপালের মধ্যে দাগ পরে কারো কারো হাঁটুর মধ্যেও দাগ পরে এই যে দাগ পড়েছে কালো হয়ে গেছে একটা দাগ হয়েছে ক্ষত না হলেও তো দাগ হয়েছে এই দাগও আল্লাহতালার কাছে প্রিয় দাগ নামাজ পড়তে পড়তে সাজদাগ করতে করতে এই দাগটা হয়ে গেছে সে দাগটা আল্লাহর খুব পছন্দের ন্যাচারাল দাগ আর কি এখন আপনি সজের মধ্যে গিয়ে কতক্ষণ ঘষাঘষি করবেন দাগ একটু বাড়াই আমার দাগ নাই একটু বাড়াই দেই না ন্যাচারালি যদি আসে স্বভাবত যদি আসে প্রাকৃতিকভাবে আর্টিফিশিয়াল কিছু আল্লাহ তালা পছন্দ করবেন না আল্লাহ তারা কিছু আর্টিফিশিয়াল পছন্দ করেন কিচ্ছু পছন্দ করেন সবকিছু জেনে ন্যাচারাল খালি মানুষ আর্টিফিসিয়াল পছন্দ করে আর্টিফিশিয়াল শরীর কাপড় চাপড় দিয়ে অতিরিক্ত সুন্দর করতে চায় ফিটফাট হতে চায় এটা সেটা লাগায় আরো সুন্দর করা যায় কিনা আর্টিফিশিয়াল কম করা উচিত এই হাদিসটি একটু আগে যেটা শুনলাম এটা তিন ছিল পরের হাদিসটা আসতেছে হা সেটা হচ্ছে আনাসে মালিকরা দিয়া আনুম বর্ণনা করেন চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ের কারণে এবং সেই পানি তার শরীর থেকে তার চেহারা থেকে তার দাঁড়িয়ে ভিজে যদি জমিনে পড়ে যায় মাটিতে পড়ে যায় তাহলে আল্লাহ তালা তাকে কেমতে দিদিন আজাব দেবেন না আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এত দরকার এত দরকারিম সাল নিজে কান্নাকাটি করতেন আল্লাহ কোরআনে পাখি আমাদেরকে আল্লাহর ভয়ে কান্দতে বলেছেন আল্লাহর ভয়ে দিলকে নরম করতে বলেছেন আমরা সেগুলো শুনব ইনশাল্লাহ পরের শেশনে এখন আমাদের সময় শেষ হয়ে এসেছে এই শেশনের আমরা সাত শ্রেণীর লোক আল্লাহর আর সে ছায়া পাবেন তারা কি শুধু পুরুষরাই হবে না মহিলারা পাবেন আল্লাহ মহিলাদেরকে সুযোগ দেবেন কারণ যত নেক আমরের কথা জান্নাতের পুরস্কারের কথা এসেছে শুধুমাত্র হুর অতিরিক্ত দেওয়া হবে এটা পুরুষদের জন্য বলা আছে ছাড়া বাকি যত নিয়ামত আছে জান্নাতে তার আগে আরসের নিচে ছায়া কাউসারের পানি সব জায়গায় বিনা হিসাবে সব কিছু মহিলারা শরিক আল্লাহ তালা কোরআনে পাখি যত বলেছেন হাদিসে যত পুরস্কারের কথা এসেছে সবগুলো তারা সমানে শরিক হবে। যেমন কাদা আফলা হালমো মিনুন মমিনা সফল হল পুরুষ এবং মহিলা সবাই হুদালিল মুতাকিন কোরআন হেদায় মোতাকিদেরকে পুরুষ এবং মহিলা সবাই সব জায়গায় যখন শুধু এই পুরুষ লিঙ্গ দিয়ে বা আরবি ব্যাকরণ অনুযায়ী এসেছে কিন্তু এখানে অটোমেটিক্যালি মহিলারাও ঢুকে গেছেন সব জায়গায় যেমন কাদাফুলা আলম মিনুন আল্লা দিন হুমফিসিম খাওয়া সুমন এভাবে করে সকল জায়গায় এই মহিলা দান সম্পর্কে একটি কোশ্চিন আছে যে যেনারা দান করে আর কি সুনাম কিনে এবং যে মাদেরকে দান করে বেশি অর্থ দিলে একটু বেশি করে দোয়া করা হয় তার জন্য এবং যারা কম অর্থ দেয় তাদের জন্য কম করে দেওয়া হয় পরেও কিছু ইমামরা আছে যে দান করলে তারা গানের করে পাঁচটি টাকা দান দিয়ে নামে গেল অমুক এই ধরনের করে বলে এটা কি এই দানটা কবুল হবে আল্লাহর কাছে দান করার সময় যখন কোন মসজিদে দেওয়া দান করা হয় পাঁচ টাকা দান দিয়ে গেল নামেতে একটা নাম বলল তারপরে তারকে আল্লাহ দিয়ে তুমি এই ধরনের পথ এই ধরনের মিলিয়ে মিলিয়ে দোয়া করে মানে ছন্দ মিলিয়ে দোয়া করেন হ্যাঁ ছন্দ মিলিয়ে দেওয়া করলে আকর্ষণ বাড়ে আচ্ছা আসলে আমাদের সমাজে লোকেরা দান খরার বেশি করতে চায় না কিন্তু কৃপন প্রকৃতির এখন ইমাম সাহেবরা চিন্তা করেন কিভাবে কিছু বের করা যায় তো তারা বিভিন্ন তরিকা বের করেন আর কি এখন আসল হলো যে মসজিদ এবং ইসলামী যে সমস্ত কার্যক্রমগুলো চলে এগুলোর তো কোনো সরকারি ফান্ডিং থাকে না এগুলো জনগণ এভাবে চালাতে হয় জনগণ নিজ দায়িত্বেই এটা চালানো উচিত ইমাম সাহেবরা বলার আগেই দেওয়া জনগণ তো দেয় না এখন ইমাম সাহেবেরা মুশকিলে ঠেকে গেছেন এখন মসজিদ চলবে কিভাবে। সেই এই জন্য বেচারা এই সমস্ত উপায়ের দিকে যান এখন আমাদেরকে উভয়কে এগুতে ইমাম সাহেবদেরকে এমনভাবে লোকদেরকে মোটিভেশন দিতে হবে উৎসাহিত করতে হবে তারা যেন নিজে সবাই স্বেচ্ছায় দেওয়ার জন্য উৎসাহিত হয়ে যান আর আস্তে আছে লোকদেরকে এই জ্ঞানটা দেওয়া দরকার যে দেখো ইমাম সাহেব লম্বা দোয়া করলেন না ছোট দোয়া করলেন এটা কিছুই আসে যায় না কবুল তো হবে আল্লাহ তালার কাছে তুমি দেওয়ার সময় চিন্তা করবে রব্বানা তাকবনা ইন্নাকে আন্তীম যে আল্লাহ আপনি কবুল করেন আপনি তো সব দেখেন শুনেন জানেন আমি করণীয়তে দিয়েছি এগুলো আল্লাহ তালা কাছে আমরা দরখাস্ত দেব তো লোকেরা এই এলেম যদি অর্জন করেন ইমাম সাহাবরা এরকম যদি লোকদেরকে বোঝান এবং নিজেরাও যদি হিম্মত করেন যে শহীদ দিনের দিকেই থাকি লম্বা দোয়া ছোটো দোয়া লম্বা টেনে টেনে দোয়া করা ছন্দ মিলানো এইগুলো তো একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় এগুলো না করে লোকদেরকে উৎসাহিত করা যে তারা এমনভাবে দেবে যেন তারা কাউকে জানাইতেও চায় না এরকম করে যে একটু আগে আমরা হাদিস শুনলাম এরকম করে শহীদ দিনের প্র্যাকটিসটা সমাজে আনলে যারা দেবেন তাদের জন্যও সুবিধা ইমাম সাহেবের জন্য সুবিধা হবে আল্লাহ তালা তফিক দান করুক আমাদের এই সেশন এখানে শেষ হল এই স্টেশনের পরবর্তী যে সেশন আছে সেটাও আমরা এই বিষয়কে কমপ্লিট করব সেটা শোনার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত